রিনসুল আজমাইন আমি উপস্থিতি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 আল্লাহ সুবাহতা অবলম্বন করবে এবং অনেক উত্তম প্রতিদান রয়েছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলিমসাল্লাম বলেছেন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 আবু হাদি আল্লাহ থেকে আমরা কত সহজে সব লাভ করতে পারছি শুধু তাই নয় উত্তম ও সুন্দর কথা বলা মমিনের জন্য জাহান্নাম থেকে বাঁচারও একটি মাধ্যম সহি আদিব না হাতেম রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন্লা আলোচনা করলেন